এতে প্রায় শতাধিক লোক মারাত্মক আহত হয়েছে একজনের নিহত হওয়ার সংবাদও আমরা শুনেছি হয়তো নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে আল্লাহ আলম এছাড়া বেশ কয়েকজন তালিবুল আইম এখনো নিখোঁজ এমন কথাও শোনা যাচ্ছে তো আজ তাবলিক জামাতের সাথী বা ওলামায়ামদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা যথাসম্ভব এই জামাতের উভয় পক্ষের সাথীদের নিকট আমার এই বার্তাটুকু সময় যত সামনে গড়াচ্ছে ক্যামতের আলামতগুলো তত ততই স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে ক্যামতের পূর্বে মানুষ ভীষণ সহিংস হয়ে উঠবে অবস্থা এমন হবে যে মানুষ একে অপরকে তুচ্ছ কারণে এমন কি কোনো অপরাধ ছাড়াই হত্যা করে ফেলবে হত্যাকারী ব্যক্তি জানবে না সে কি কারণে অপরকে হত্যা করছে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 মুসনাদ আহমদ এর অপর এক হাদিসে বর্ণিত হয়েছে ان ابي موسى الشاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يحدثنا ان بين يدي الساعه الحد قيل وما الحد قال الكذب والقتل قالوا اكثر مما نقتل الان قال انه ليس بقتلكم الكفار ولكنه قتل بعضكم بعضا हारज तथा फित जिज्ञेस रसुल्लाम्लम हरज हल मिथ्याचार और हत्याज्ञ सा इकराम হত্যায্য কি আমাদের এই যুদ্ধ কে বোঝানো হচ্ছে না বর্তমানে যেভাবে যজ্ঞ সেই হত্যা না বরং সেটা হচ্ছে তোমরা একে অপরকে হত্যা করবে সাহাবায় কারাম একথা শুনে আশ্চর্যিত হয়ে বললেন সুবহানাল্লাহ আল্লাহ বুদ্ধি বিবেক থাকা সত্ত্বেও আমরা একে অপরকে হত্যা করব এটা কিভাবে সম্ভব রাসুলসাল আলিমাসাল্লাম বললেন না সেই জামানায় লোকদের থেকে জ্ঞান বুদ্ধিকে উঠিয়ে নেয়া হবে তারা ভাববে তারা দিনের কোন মূলনীতির উপর রয়েছে অথচ বাস্তবতা হলেও তারা কোন মূলনীতির উপরই প্রতিষ্ঠিত নেই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 সবাই নিজের বুঝকেই সঠিক মনে করছে এই ক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা কি তা দেখার বা জানার প্রয়োজন মনে করে না নিজেদের নেতা বা আমির যা বলছে সেটাকেই মনে করে শতভাগ হক আফসোস আজ যখন নিজের রক্ত ঝড়িয়ে মাজলুম মুসলিমদের সাহায্য করার সময় এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি নিজেদের অবস্থানকে পোক্ত করার জন্যই মুসলিমদের এক পক্ষ অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে একে অন্যের রক্ত ঝরাচ্ছে নির্মম ভাবে আঘাত করতে করতে একে অপরকে নিঃশংসভাবে হত্যা করছে অথচ একজন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে পুরো দুনিয়ার চেয়েও অধিক দামি निकट पूरा ध्वसर चेय अदर हादी थे एक मुसलमान रक्त मूल्य पृथ्वी चेक दामी पृथिवीर चे अनेक दामी যে ব্যক্তি কোনদাকে ইত্যা করে জাহান্ন তার পবিত্র কালামে মজিদ এর সৎ করেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে এবং তার উপর আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি বোহারিতে আবদুল্লা ইবনামা সৌজ্লা থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী বলেন হওয়ামা মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত তার দিনের প্রশস্ততার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কোনো হারাম রক্ত প্রবাহিত না করে অর্থাৎ যখনই সে অন্যায় কোনো মুমিনের রক্ত প্রবাহিত করল তখন সে দিনের সীমানা থেকে বের হয়ে গেল দিনের সীমার মধ্যে থাকতে হলে অন্যায় কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা যাবে না তালা থেকে বর্ণিত আরেকটি হাদিস سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل المؤمن متعمدا أو الرجل يموت كافرا আমি বলতে শুনেছি, আশা করা যায় আল্লাহ এবং মানুষের মাঝে রক্তের বিচার হবে অপরে খাদিসে আরো বিস্তারিত এসেছে আব্দুল ইবিনা আব্বাস বলেন আমি তিনি বলেন রিমা কতাল সাহিম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ইচ্ছাকৃত ভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে তার ডানহাত দিয়ে ধরে এবং ডানহাত বামহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে রক্তাক্ত অবস্থায় আরো সামনে এসে উপস্থিত হয়ে বলবে ইয়া রব্বি, কাতালানি হিয়া আমার প্রতিপালক আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল সালা আব্দাকা, দেখা ফিমা কাতালানি আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল একজন মুসলমানকে হত্যা করা তো অনেক কঠিন ব্যাপার একজন মুসলমানের দিকে যদি কেউ অস্ত্র দিয়ে ইশারা করে তাহলে যে ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্রের দ্বারা ইশারা করল হোক সে তার আপন ভাই তার প্রতি ফেরেজ তারা অভিসম্পত করতে থাকে যতক্ষণ না সে অস্ত্র সরিয়ে নেয় তারা যেন এত মূল্য সেখানে আলেম তালিবদের রক্তের মূল্য কেমন হবে তাকে আর বলার অপেক্ষা রাখে হে তাবলিগের সাথীরা অনুসারীরা তোমরা যারা টঙ্গিতে আলেম তালিবুল আইম ও অপর সাধারণ মুসলিমদের রক্ত ঝরিয়েছ কত মারাত্মক অপরাধ তোমরা করেছ কত বড় সীমালঙ্ঘন করেছ তা একটু ভেবে দেখো তোমাদের শত জোর ইস্তেমা থেকেও একজন মুসলিমের রক্তের দাম অনেক বেশি যে জোর ইজেমার মাঠ দখল করার জন্য তোমাদের মুমিন ভাইদের রক্ত প্রবাহিত করতে হয় সেই জোর ইস্তেমার সাথে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের দিনের কি সম্পর্ক রয়েছে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 হবে তাহলে কার কথায় তুমি তোমার মুসলিম ভাইদের উপর হিংস্র ভাবে ঝাঁপিয়ে পড়ছো কার আদেশ শুনে মুমিনের রক্ত ঝরাচ্ছ এখনো সময় আছে নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করো যাদের উপর দিন ভাবে গেছেন সেই দিনেদের উপর আজ আপনারা যেসব অভিযোগ উত্থাপন করছেন এগুলো কি অল্প সময়ের ফলাফল বছরের পর বছর ধরে দিনের বিভিন্ন বিষয়ে তাদের তাহবিফ আর ভুল ব্যাখ্যাগুলো অবলোকন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 আয়া হাদি সে জিহাদের যেসব ফজিলতের কথা এসেছে সেসব বর্ণনা করে প্রচলিত তাবলিগের ক্ষেত্রে শুধু তাই নয় তহিদ এর ইলাহা ইল্লা সঠিক ব্যাখ্যা পর্যন্ত তারা বদলে ফেলেছে তাগুতকে বর্জনের আলোচনা বা শিক্ষা সেখানে পাওয়া যায় না অবশ্যই ভ্রান্তি কেবল সাদপন্থীদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পুরো তাবলিক জামাতের মধ্যেই কালেমার ভুল ব্যাখ্যা বিশ্লেষণ চলছে এজন্য সময় তারা জিন্দা তাকুতগুলোর প্রতি নমনীয় আচরণ দেখি আসছে এসব যদি শুরু দিত এবং এসব ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা করত তাহলে আজ তাবলীগের সাথীদের এমন অবস্থা হতো না সম্মানিত ওলামা একেমগণ আর যে সাদ সাহেবকে নিয়ে কথা হচ্ছে তার তাহরিফের সমালোচনা হচ্ছে এই সমস্যা কি শুধু সাদ সাহেবের